আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ শ্রোতা আগেকার মতো আমরা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফত আর ইসলাম আরেকটি পর্ব নিয়ে এ পর্বের যা থাকছে সেটা হচ্ছে আল্লাহ যে আরশুপুর মুস্তবী রয়েছেন যেটা কোরআনের কয়েকটি আয়ের দ্বারা প্রমাণিত যে আর রহমান দয়ালু আল্লাহ আরস্তউ বা সমুন্নত রয়েছেন এটা সঠিক ব্যাখ্যা কি তা সেটা আমাদের জানা দরকার এই ব্যাপারে শেখ মুহাম্মদ বিন সারে আল রহিমিন কে জিজ্ঞাসা করা হলো হ্যাঁ যে আল্লাহ যে আরশির উপর মুস্তউ এটার মানে কি এমন যে আল্লাহ আরশির উপর সমুন্নত আল্লাহ আরসির উপর রয়েছেন যেভাবে তার থাকা দরকার এটার ব্যাখ্যা কি এটা হম তিনি তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে এবং এটা কি যে সালফেসাহস্তাবি হওয়া আর উপর এটার মানে হচ্ছে যে আল্লাহ উপর আর যেভাবে তার থাকা দরকার এটি হচ্ছে সালফেসাহ আলহিনদের সঠিক ব্যাখ্যা যে আল্লাহ আর উপর সমন্বিত যেভাবে তার থাকা দরকার এই ব্যাখ্যাটা জেরির রহমত মুফদের ইমাম যাকে বলা হয় তার তাফসিলের মধ্যে তিনি বলেছেন যে ইস্তওয়ার যে অর্থ সেটা হচ্ছে যে আল্লাহ শাহু উপরে রয়েছেন এটাই হচ্ছে আসল অর্থ সেটাই তিনি বুঝাতে চেয়েছেন এবং তাফসিলের মধ্যে তিনি বলেছেন যে কোরআনের যে আয়াত আর রহমান আর খিস্তা এই যে সুরে তাহার যে পাঁচ নম্বর আয়াত যে এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন এবং তিনি এই কথাই বুঝাতে চেয়েছেন যে তিনি যে উপরে রয়েছেন এই কথার বিপরীতে সালবে সালের মধ্যে থেকে কারণ কথা বর্ণিত নেই যে কেউ এটার বিপরীত অর্থ পোষণ করেছেন এখন তিনি শেখ মুহমাউল্লা আরেকটি চমৎকার কথা বলেছেন যে তিনি ইস্তার কয়টা অর্থ হতে পারে তিনি এগুলো বর্ণনা করেছেন তিনি ইস্তোয়ার চারটি অর্থ বলেছেন যে চারটি অর্থের মধ্যে যেটা এখানে আপনার মানুষই সেটাই তিনি সাব্যস্ত করবেন তিনি বলেছেন যে ইস্তোয়ার আরবি ভাষার মধ্যে চারটি অর্থ রাখে এক নম্বর হচ্ছে যে ইস্তোয়া একেবারেই पूर्णता लाभ करा व्यापकता जो मुसा अली शक्त वस्तवा मान परिपूर्णता लाभ करा तक এবং দ্বিতীয় অর্থ সেটা হচ্ছে ওয়ার সাথে লেগে থাকে তখন সমানের অর্থ যেমন যেমন বলা হয় ইস্তওয়াল যে পানি এবং চৌকাট সমান্তরাল হয়ে গেছে মানে পানি বেশি উঠে বেশি যখন হয়ে গেছে যে চৌকাট বরাবর হয়েছে ওয়া যদি ইস্তফার শব্দের সাথে সমান্তরালের অর্থ এটা অর্থ তৃতীয় নম্বর অর্থ আছে যদি ইলার সাথে ইস্তফা শব্দ লেগে যায় মানে এটাকে আরবিতে আসলে শিলা বলা হয় যে ইস্তফা যে ফেল এটার সাথে যদি ওয়া হয় তাইলে সমান্তরালের অর্থ ইস্তভার পরে যদি ইলা আসে তাহলে অর্থ কি দাঁড়ায় আয়তের মধ্যে আল্লাহ বলেন কি অথবা আল্লাহ আকাশের দিকে মনোযোগ দিলেন মনোনিবেশ করলেন সেটা হচ্ছে ইলা যদি ইস্তাবার পরে আসে তাহলে এই অর্থ দাঁড়ায় আরেকটি অর্থ চতুর্থ নম্বর যদি ইস্তফা শব্দের পরে যদি আলা আসে তাহলে তার অর্থ দাঁড়ায় উপরে অবস্থান করা সমুন্নত হওয়া সেটাই অর্থ দাঁড়ায় যেটা আব রহমান আল্লাহর ইস্তফার মধ্যে আমরা দেখতে পাই যেটার মানে উপরে থাকা উপরে অবস্থান করা मध्य नहीं बस प्रसिद्ध हम इसवा तक अर्थ हमे अवस्थाना क्यों क्यों अब साल्ब सल मध्य थे क्यों इस्तेफार अर्थ जुलूस पर दबी कर থেকে বর্ণনা করেন যে আর এটার মানে তিনি বলেছেন তিনি বলছেন ইস্তোয়ার মানে হচ্ছে জুলুস বসা এটাও কেউ কেউ বলেছেন যদিও এটা প্রসিদ্ধ নয় তারপরেও এটাও কারো কারোর ব্যাখ্যা তাইলে আমরা যেটা বুঝাতে চাইছি শেখ মুহাম্মদ আলমিনের কথা উল্লেখ করে যে ইস্তফা আল মানে হচ্ছে যে আপনার আল্লাহর আরশের উপর অবস্থান করা যেভাবে তার সাথে মানায় হ্যাঁ তাই উপরে অবস্থান করা সেটাই বোঝায় এখন আরেকটি প্রশ্ন শেখ হয়েছে তিনি বলেছেন আল্লাহর বিশেষ অবস্থান যেভাবে আল্লাহর সাথে মানায় এই কথার ব্যাখ্যা আপনি বুঝিয়ে দিন তখন তিনি বুঝাতে যাচ্ছেন। তিনি কি বলছেন ইস্তোয়া আরশের উপর মুস্তাবি হওয়া আর দুটা কিন্তু ভিন্ন তো তিনি বুঝতে গিয়ে বলছেন যে আল্লাহ যে আরসের উপরে মুস্তাবি এটা হচ্ছে আরসের উপর আল্লাহর উপরে থাকার বিশেষ একটা অবস্থান যেভাবে আল্লাহর সাথে মানায় যে এটার মানে হচ্ছে এরকম আল্লাহ আকাশের উপরে আল্লাহ জমিনের উপরে সবকিছুর উপরে কিন্তু তিনি বলেন সেই ক্ষেত্রে আপনি মুস্তউ আলাল মখলুকাত বলতে পারেন না এরকম ভাবে মুস্তউ আলাল আর্ধ বলতে পারেন না যদিও আল্লাহ কিন্তু উপরে জমিনের উপরে আকাশের উপরে সমস্ত সৃষ্টির উপরে কিন্তু এই ক্ষেত্রে মুস্তভি শব্দ বলা যাবে না এই কারণে তিনি বলছেন মুস্তাবি মানে বিশেষ উপরে অবস্থান এটাকে আপনার ইস্তেবা বলা হয় হম তো তিনি বলছেন এই সমস্ত উপরে থাকা কিন্তু এক না কিন্তু আশের উপরে অবস্থান করা এটা বিশেষ অবস্থান এবং এটার উনি প্রমাণ দেখিয়েছেন এবং এটা শাইখুল ইসলাম এমন করেছেন কিভাবে শাইখুল ইসলাম আলী তার হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে আপনার তিনি তার মজমু ফার পাঁচ নম্বর খণ্ড পাঁচশত নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন যদি কেউ বলে মানে কেউ যদি প্রশ্ন করে যে ইন যে যে আল্লা যখন দুনিয়া এবং আকাশ এবং জমিনকে ছয় দিনের সৃষ্টি করেছেন তারপরে তিনি আরীন হয়েছেন বা সমুন্নত হয়েছেন এই যে কথা এর দ্বারা তো বোঝা যায় কেউ কেউ প্রশ্ন করতে পারে তাইলে তো আল্লাহ আরশের উপর এর আগে ছিলেন না কারণ তারপরের কথা বলা হয়েছে যে আল্লাহ আকাশ জমিনকে ছয় দিনের সৃষ্টি করে তারপরে তিনি আরশের উপর সমুন্নত হয়েছেন তাইলে এটার উত্তরে তিনি বলছেন যে ইস্তফা এখানে মানে হচ্ছে কি তারপরে আল্লাহ মানে বিশেষভাবে সমন্বিত হওয়া হ্যাঁ এটা হচ্ছে আসল অর্থ হ্যাঁ তিনি এইভাবেই করেছেন তাইলে আর ঝামেলা থাকে না নথুবে যে আল্লাহ তার উপরে ছিল না আল্লাহ তাইলে নিচে ছিল না এটা বিশেষ বিশেষ সমন্বিত হওয়া এটা হচ্ছে আসল অর্থ তাহলে এবং তিনি বলেছেন যে আমি বললাম বললাম শেখ হোসামিনশের উপর মোস্তাবে বিশেষ ভাবে যেটা তার সম্মানের সাথে মানাবে এটা অন্য জিনিসের অন্য আল্লাহর সৃষ্টির সাথে মোস্তাবি হওয়ার কোনো মিল নেই এতে কোনো সন্দেহ নেই কারণ তিনি বলেছেন এটার মানে কি যেরকম আল্লাহ শাহনুভীর সত্তা সেটা কোনো সত্তার সাথে মিল নেই এরকম ভাবে আল্লাহর যে গুণ বৈশিষ্ট্য রয়েছে সেটার সাথেও অন্য বৈশিষ্ট্যের কোনো মিল নেই এতে কোনো সন্দেহ নেই তো কোনোটার কোনোটার মিল হবে না যেরকম সত্তার সাথে মিল নেই এরকম বৈশিষ্ট্যের সাথে মিল হবে না কারণ আল্লাহ নিজেই বলেছেন লাই সো মিথিলি হিসেবে खाटर उठेल আল্লা ইস্তফাটা হচ্ছে আল্লাহর সাথে মানাই যেরকম এই কারণে ইমাম মালিক রহমত আলী চমৎকার বলেছেন তাকে যখন প্রশ্ন করা হয়েছে যে কে ফেস্তা যে আল্লাহ আর সির উপর কিভাবে মুস্তবি হয়েছেন কিভাবে সমুন্নত হয়েছেন তখন তিনি তার উত্তরে বলেছেন আল মাকুল ইস্তিওয়া উগাইমিদাহ তিনি বলেছেন যে ইস্তওয়া যে শব্দটা এটা কিন্তু অজানা শব্দ নয় আমরা জানি ইস্তা মানে উপরে উপরে অবস্থান করা এটা আমরা জানি কিন্তু ওয়ালক ফুগাই রুমেঝুল কিন্তু কাইফ যেটা ধরন যেটা এটা কিন্তু আর জানা নেই কারণ আমরা এটা বুঝিও না এবং তিনি বলছেন এইভাবে আমাদের ইমান হচ্ছে ওয়াজিব এবং ওসুয়াল আহ আহ এই সম্পর্কে প্রশ্ন করা সেটা হচ্ছে বিদাত হম সেটা করা যাবে না এবং তিনি বলছেন जे एट्स आल्ला एम भाव सब्यस्त करते हैं जहाला आर्शे पर मोस्त हाँ आल्ला मानाय एक क्षेत्र में क्या विकृत अर्थ करा जाना जेटा अन् क्योंकि अस्वीकार करा जा कटार धरन ठीक करा जाए ना कखो एटार कि दृष्टान उपस्थापन करा जाते बरंग मना करते आल्ला मानाए এটা ছাড়া আর কোনো গতি আপনার নেই সুতরাং বলতে হবে যে আল্লাহ যে আরশের উপরে মোস্তাবি সেটা হচ্ছে আল্লাহ আরসের উপর বিশেষভাবে সমন্বিত হয়েছেন হম এটা হচ্ছে আসল অর্থ হ্যাঁ যেটা অন্য সৃষ্টিরও আল্লাহ উপরে ঠিক আছে কিন্তু আরসের উপরে হওয়া সেটা হচ্ছে বিশেষভাবে অবস্থান এটা হচ্ছে আসল কথা হম তাহলে আর ঝামেলা দূর হয়ে যায় কারণ এমনি সাধারণত যেগুলো উপরে থাকে এটা তো আল্লাহর জন্য সব কিছুর উপরেই প্রমাণিত হম কিন্তু তারপরে যে আবার দুনিয়া আকার জমিন সৃষ্টির পর আবার মুস্তি হওয়ার মানে কি মানে বিশেষভাবে অবস্থান এটা হচ্ছে এই ব্যাখ্যা থেকে আসলে কিছুটা আইডিয়া করতে পেরেছেন আশা করি সবাই হ্যাঁ আর নিশ্চিত না সেটা তো আমরা বললাম এসতেবার ধরনটা আমাদের জানা নেই সেটা আল্লাহ ভালো জানেন কিন্তু মনে করতে হবে যে সেটা আল্লাহর সাথে মানান সই হ্যাঁ সেটা আমাদের বিশ্বাস করতে হবে এতে কোনো সন্দেহ নেই যেমন আমরা দুনিয়া দৃষ্টান্ত দিনে আমরা বুঝতে পারি যেমন যে পা আছে ঘোড়ারকম নাকি হ্যাঁ সুতরাং ইস্তার ক্ষেত্রেও একই কথা বলতে হবে যে ইস্তবা আল্লাহর সাথে ভিন্ন ধরনের মানুষের সাথে অন্যান্য জিনিসের সাথে ভিন্ন ধরনের কোনডা এক হতে পারে না সুতরাং ইস্তোয়া স্বীকার করলে যে আপনার আল্লাহকে অন্য জিনিসের সাথে তুলনা করা হয়ে যাবে যার কারণে আশা রিমাত্রে মানতে চায় না সেটা কখনও সঠিক কথা নয় বরং বলতে হবে যে ইস্তফাটা আল্লাহর সাথে যেভাবে মানুষ হই এরকম বিশেষভাবে সমুন্নত হওয়া এটা হচ্ছে ইস্তফার আসল অর্থ আশা করি আমরা হালকা আইডিয়া করতে পেরেছি এবং এইভাবে আমাদেরকে আল্লাহ জাহানু কোরআন হাদিস বুঝার তৌফিক দান করুন ওয়াসাল্লাহ আহমদ ওয়ালাআ ওয়সাহি আজমাইন